আমরা এবারে নতুন আরেকটি বাব এবং পরিচ্ছেদ থেকে হাদিস নেব ইনশাল কিতাবুল ইমান পর্বের একচল্লিশ নম্বর বাব ইমাম বখারিয়া শিরোনাম রেখেছেন বাবু ইন্নআলকিমা আমলসমূহী এটা নির্ধারিত হবে সংকল্প নীয়াত এবং হেসবাহ বা পুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্য প্রাপ্য থাকবে তার নীত যেমন তেমন ইমা নামিও এই যদিও এই শিরোনামের কাছাকাছি আমরা মধ্যে আলোচনা করেছিলাম সেখানে হাদিসটি তার কাছাকাছি হাদিস বা অন্যান্য আরো কিছু হাদিস যেটা নিয়াতের হাদিস আমরা বলবো। সেগুলো ভিন্ন আঙ্গিকে সেরকম এবং তারও চাইতে ভিন্ন আঙ্গিকে কিছু হাদিস এই বাবের মধ্যে ইমাম বখারি নিয়ে এসেছেন ইমাম বখারি এই শিরোনামের পরে বলছেন ফাদু ও বললেন এই যে আমরা বললাম যে নিয়ত এবং পুনরাকাঙ্ক্ষা অনুযায়ী সকল আমল এই কথার মধ্যে প্রবেশ করে ইমানটাও একদম ইমান শুরুর কথা আমরা বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান ইমান ওজো সালাত হাজ সোমবারোজা এবং সকল বিধান এর মধ্যে পড়ে যায় তার মধ্যে ইমান থেকে আরম্ভ করে অন্য সকল হকুম আহকাম আমল এ বাদাতের ক্ষেত্রে নিয়তটা খুব জরুরি নিয়ত ছাড়া এগুলো কোনোটাই। শেরিয়াতের আমল হিসাবে সবের আমল হিসাবে গণ্য হবে না আর আল্লাহ বলেন কর্মসংন করে তার নিজ নিজ সেকল স্বভাব এবং ফিত্রা অনুযায়ী আমল করে থাকে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যাখ্যা ইমাম বোখারি করছেন আরেক টু করলেন বললেন যে কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের উপর যে খোর পোষ দিয়ে থাকে যা দিয়ে সে সওয়ের আশা করে ইয়াহতিবু এহতাব মানে হচ্ছে সওয়াবের আশা করা যেটা শিরোনামের মধ্যে তিনি অলহা বলেছেন হেসবা মানে মানে সওয়াবের আশা করা এটা নিয়তের সাথে সম্পৃক্ত একটা বিষয় এজন্য তিনি বিনিয়তবাতে বলেছেন بالنيتي والحسبة تاريخاني بودتن يحتسبها نفقت الرجل على أهله يحتسبها كنو بكتير كورپور جاشة تار أهل يالر جنو قريبا قريبا قريبا قريبا جنو, جنو كريتاك جاديش اللر قاتش صابر صادقات صادق صابر قاتش صادق ماني هوتش صابر قاتش وقال النبي صلى الله عليه وسلم ولكن جهاد ونيه নবী সাল্লা সাল্লাম বলেছেন মক্কা থেকে এখন আর কোন হিজরত নেই বটে তবে কি আছে জিহাদও আছে আছে। জিহাদ এবং নিয়াত এটা কেমন পর্যন্ত অবশিষ্ট থাকবে এই বিধান কখনো রহিত হবে না নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজের নিয়ত নতুন করে নবায়ন হতেই থাকবে সেটা ভালো হোক আর মন্দ হোক এবং সে অনুযায়ী তার কর্মফল নির্ধারিত হবে এবং তার ব্যাপারে بدهان برزوجه به إكنا إمام بخاري بردشتر حدثنا عبد الله بن مسلم قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن القمه بن وقاس عن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الأعمال بالنية ولكل مري إما نوى ومن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امراه يتزوجها فهجرته الى ما هاجر اليه تنتار سنوات شاهकारे عمر بن الخطاب رضي الله تعالى عنه تلك আরিস্টাবনা করেছেন হাদিসটা আগে একবার বর্ণনা করা হয়েছে আমরা অমরাবুল খাতাব রাজি আল্লাহ থেকে বর্ণিত নিয়ত অনুযায়ী নির্ধারিত হয় এর শুদ্ধা শুদ্ধি এর সওয়াব সবকিছু আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে করেছে। অতএব নিয়ত অনুযায়ী তার কর্ম সম্পাদিত হবে সেটা এখানে বলা উদ্দেশ্য যদি কারো হিজরত হয় আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে তাহলে আল্লাহ এবং দিকে তার হিজরত হয়েছে বলে গণ্য হবে আল্লাহ এবং রাসুলের দিকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য এবং রাসুলের আদর্শ অনুযায়ী অর্থটা এইভাবে করতে হবে তাহলে এই অনুযায়ী যে হিজরতটা হয় তাহলে সেটা আল্লাহর জন্যই সে হিজরত হয়েছে रसुलर प्रदर्शित सून अनुजाई हिजरत हो नियत काना हिजरातिया जो कारो हिजरत हो दुनियार्जन कर एक जगह जगह इमिग्रेशन गाइग्रेटेड हल परी हल प्रवस उद्देश्य हम दुनिया अर्जन एक भल ची इंजिनियरिंग डातरींबा श्रमिक हिसाब से प्रजोज्य सरकम शुद्ध दुनिया अर्जुन सम्पद अर्जन चीज से हिजरत करल तक सरियाते हिजरत होना इमरअी नेत अथवा महिला चले गां महिला पचंद कर विवाह प्रस्ताव से এখন তাকে বিবাহ করার উদ্দেশ্যে সে মহিলার কাছে গেল তার এই যে যাওয়াটা এটা বাহ্যিক দৃষ্টিতে একটা ইমিগ্রেশন হতে পারে আমাদের দেশ থেকে তো অনেকে যায় হয়তো নর্থ আমেরিকা থেকে গেল ইউরোপে গেলপ্রাচ্যে গেল সেখানে গিয়ে কোন এক মহিলাকে সে করার উদ্দেশ্যে সে গেল তাহলে ফাহিজরা তহ ইলামা তার হিজরত সে যে উদ্দেশ্যে সেখানে হিজরত করেছিল সেজন্যই গণ্য হবে এটা সেরাই হিজরত হবে না এই হিজরতের কোন সেরাই মর্যাদা নাই चाकर गहिला इमिग्रेशन शरियात गण्य होरिया दृष्टि से हिजरत केन्तुष्ट कर स्वर्थे दिन इन्स्ट्रकशन मत रसूसला सुन्ना मतलब शुद्ध सेरिया हिजरत खूब गुरु बुझल बा व्यक्तर इंटेंशन कस्त ए संकल्प अनुजाई शरियातर कमेंट करल हो नरियातर बाहरे साधारण कर्मे परिणत हो सीधान शरियात दे नियत निर्भर करक्तर नियतट जो शुद्ध हो শরিয়ত তারশে আমলকে ইস্টিমেট করে বিবেচনায় আনে এবং তাকে সঠিক বলে গ্রহণ করে রাহমাহুল্লাহ বলেন হদ্দানদানা শবাবাহ কালা আকবর আনী আদি জুবনুস কাল সামু আব্দাল ইবন ইজীদ অনী মসরিনবী স্লাস কালঈদর রাজিহী যখন কোন ব্যক্তি তার জন্য পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে সহবের আশায় य देखते रसुल्लम इवें जगत संसार चालान्यय शरियर दिक निर्देशनार भे कर নির্দেশটা ঠিক রেখে করছি আনুগত্যের মধ্যে করছি তাহলে সেটাকেও সবের কাছে হিসেবে নির্ধারণ করছেন কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনের জন্য খরচ করেন এটা তার কর্তব্য স্ত্রীর খরপুর দেওয়া পুরুষের কর্তব্য স্বামীর কর্তব্য এবং নাবালক সকল সন্তানের খরপুর দেওয়া এটা পিতার কর্তব্য কিন্তু তিনি যখন এই খরচগুলো দেবেন এবং দেওয়ার সময় खरच कर आल्लर सब आशा कर खरच करेंल्लर का चाहना बहुत आल्लर नियत करीना এবং আল্লাহর যদি এরকম মানসিকতা থাকে তাহলে এটা কিন্তু সদাকা হবে না সাদাকা হওয়ার জন্য সাদাকা বলতে এখানে সবের কাজ সবের আমল সেটা হওয়ার জন্য এখানে নিহতের পরিশুদ্ধতা প্রয়োজন এবং এই বুহা এটা এহতাব থেকে এসছে এহতাবের অর্থ হচ্ছে সবের আশা করা সবের আশা করলে সেটা সবের কাজ হবে সবের আশা না করলে সবের কাজ হবে না এই মূলনীতিটা কিন্তু জীবনের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে তো এটা এক্সক্লুসিভলি মনে রাখতে হবে কারণ কোন ইবাদতের মধ্যে যদি নিয়ত না থাকে যেটা আল্লাহর জন্য করা হচ্ছে তাহলে সেই ইবাদত বাতিল আর মামলাতের ক্ষেত্রে আমাদের জীবনের প্রাত্যহিক যে ক্ষেত্রে সরিয়ার নির্দেশ মানার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আমি যে সরিয়ার নির্দেশটা মানছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং তার কাছে সব পাওয়া এই মেয়াদটা যদি আমরা মিস করে ফেলি তাহলে আমাদের প্রাত্যহিক জীবনের সকল কাজ সবের কাছে হিসেবে গণ্য হবে না আমরা যে ব্যবসা বাণিজ্য করছি মানুষের সাথে ইন্টারাক্ট করছি অন্যদের সাথে মোহামেলা করছি এসব কিছু সবের কাজে পরিণত হওয়ার জন্য আমাদের সবের মেয়াদটা শর্ত আল্লাহ সন্তুষ্টি এবং তার কাছে সব প্রাপ্তি আর কারোর কাছে নয় এই নিয়ারটা যখন এরকম হবে তখনই আমাদের মামেলাতে অতি মামলি এবং সাধারণ কাজগুলো সবের কাজ হিসাবে গণ্য হবে তথা সাদাক হবে তার মানে আমরা এই নিয়তের পরিশুদ্ধার জন্য নিয়তের ভালাইয়ের জন্য আমরা আল্লাহ ইনশাল্লাহ এই পরিচ্ছদের মধ্যে শেষ যে হাদিসটি নিয়ে আসছেন সেটি হচ্ছে তিনি বলছেন হায়দাসান আল হাকিয়া কয়লা আকবর আনা সোয়াইবুন আনি জোহরি কয়লা হায়দাসানি আমির উবনু সায়দিনা আবে অকাস أنه أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى ما تجعل في فم مرأتك تنين ترسنو ده سعد بن أبي أقاس وطنطن مشروع لكم صحابي تتكي تنين مرنا قلتن جه سعد بن أبي أقاس بولتن خبر ديتن تت شرب صلى الله, صلى الله عليه وسلم بولتن তুমি খরচ করছো না যা তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন যখনই তা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ কর তখনই তার একটা পারিশ্রমিক একটা স্বভাব পাবে এটাকে সরল বাংলা যদি আমরা অনুবাদ করি অর্থ হচ্ছে এই তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য खरच करा क्यों सव्रप्त तुम निश्चित रूपे आल्लर पाफल पाता एमकि तुम खरचा लोकमाटा तुम तुम स्त्री मुखे तुले दीछ से पा सुन अकबर अर्थात मामलिमल नियत संश्लिष्ट था नियत विशुद्ध है तरह सब आशा आल्लामी प्रत्येक फरज वाजिबर आल्लावाब दीबेंतरिक्त स्वाभाविक जीवन साधारण करतब्य क्या आल्ला तक सवें प्रियोदर्शक चमत्कार एक मूल नीति पे गई এবং সেই মূলনীতিটা হচ্ছে জীবনের প্রত্যেক কাজ আমাদের সেটা যত মামলি হোক না কেন এবাদতে পরিণত হতে পারে সদাকায় পরিণত হতে পারে যদি আমাদের নিয়তের বিশুদ্ধতা থাকে এবং যদি আমরা আল্লাহর সন্তুষ্টি ও তার সবের আশা করি আসুন এত বড় সুযোগটা তো আমাদের হারানো উচিত নয় আমরা আল্লাহর কাছে সেভাবেই তার আনুগত্য নিজেদেরকে সমর্পণ করি যাতে আমাদের জীবনের প্রত্যেকটা আমলি অর্থবহ হয় এবং সবের কারণ হয় আল্লাহ আমাদেরকে দান করুন এর পরবর্তী বাব সেটি হচ্ছে বাবু কৌলী নবী সালের বাণীহাতামনা দিন হল নসিহত ও কল্যাণ কামনা আল্লাহর সন্তুষ্টের জন্যে এবং তার রাসুলের জন্য মুসলিম নেতৃবৃন্দর জন্য এবং সমগ্র মুসলিমের জন্য শিরোনামের আরেকট ছোট্ট অংশ আছে সেখানে আল্লাহর এই কথার প্রসঙ্গে যেখানে তিনি বলেছেন যার অর্থ হচ্ছে যদি আল্লাহ তার প্রতি আস্থা রাখে যদি আল্লাহ তর রাসুলের জন্য নসিহত করে তথা আল্লাহ রাসুলের জন্য নসিহত মানে হচ্ছে তাদের প্রতি আস্থা রাখা ইমান রাখা এখানে যে হাদিস বখারি নিয়ে এসেছেন তার প্রথম হাদিসটা হচ্ছে তিনি বলছেন حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس بن أبي حازم عن جرير بن عبد الله قال باعة رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيطاء الزكاة والنصح لكل مسلم إمام بخاري ترسنه جرير بن عبد الله رضي الله تلعانه تكي حديث تمرنا قراته جرير بن عبد الله রাদি আল্লাহ তালু তিনি বলছেন আমি রাসুল্লাহ করেছিলাম কাছে সাল্লা গ্রহণ করেছিলাম কায়েম করার উপরে এবং জাকাত প্রদান করার এবং প্রত্যেক মুসলিমের জন্য মঙ্গল কামনা করার প্রত্যেক মুসলিমের জন্য মঙ্গল কামনা করা তো এখানে রাসুল কাছে যখন বেয়াত করা হল তখন তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান আর এর আগেও যেমন আমরা ব্যব আকাবাহ অথবা আকাবার দ্বিতীয় যেটা হয়েছিল আমরা দেখেছি এটা হিজরতের কিছু কিছু আগে তখনও রাসুসাল্লাহ্লাম ছিলেন মুসলমানদের আমির মুসলমানদের নেতা এবং একমাত্র ব্যক্তি যাকে সকল মুসলিম মেনে চলত তিনি বেয়াত গ্রহণ করেছেন আর পরবর্তীতে আমরা দেখেছি রাসুস আল্লাহ নেওয়া হয়েছিল আউ বকর রাদি আল্লাহ তাল কাছে যখন তিনি খলিফা হলেন এবং তারপর অমর আবুল খতাব রাদি আল্লাহ তালামহ এবং তারপরে আফফান রাদি আল্লাহ তালামহ তারপরে আলী আবনে আবি তলিব রাদি আল্লাহ তালহ এবং তারপরে পরবর্তী খলিফাদের প্রতি পরবর্তীতে বায়াতটা হয়ে গেল খলিফাদের কাছে বা মুসলিম মূল নেতার কাছে নেতৃত্বের কাছে বায়াত গ্রহণ করা বাইয়াতের ভিন্ন অর্থ করার কোনো সুযোগ নেই ইসলামী বাইয়াত হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে বা নেতৃত্বের কাছে ব্যয়াত গ্রহণ করা কাছে রাসুল সাল্লা আবদুল্লাহ ব্যয়াত করলেন আমরা এখানে এক সাহেব আর এক সাহেবের কাছে খেলাফত ছাড়া অন্য কোন কারণে বায়াত করেছেন তার কোনো নজর আমরা দেখি না এবং ব্যয়াত করলেন ভালো কাজগুলো করার উপরে ভালো কাজগুলো সালাত কায়েম করা জাকাত দেওয়া এবং প্রত্যেক মুসলমানের জন্য নসিহাত করা এগুলোর জন্য ব্যয়ার যদি তিনি স্পেশাল নাও করতেন তবু এগুলো ফরাজ ছিল এই ব্যয়াটা রাষ্ট্রপ্রধান হিসেবে না বরং ভালো কিছু কাজের জন্য ব্যয়া যেটাকে বলা হয় লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা শিরোনামের সাথে আমরা মিল দেখছি সেটা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা নসীহা শব্দটা মানে উপদেশ এটাও আমরা বলি আর উপদেশের মধ্যে থাকে কল্যাণ কামনা মুসলমানদের কল্যাণ কামনা এটা তাদের একটা বৈশিষ্ট্য এবং যার জন্য সাহাবারাও এক রস আসালামের কাছে বেড়াত নিয়েছিলেন অতএব আসুন আমরাও সালাদ কায়েম করি জাকাত দেই এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করি পৃথিবীর যে প্রান্তে যে দেশেই যে মুসলিম পড়ে থাকুক না কেন এমনকি আমাদের দেশে যেই হোক না কেন তার মধ্যে যদি ইমান থাকে ইসলাম থাকে প্রত্যেকের জন্য যেন আমরা কল্যাণ কামনা করি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি আশা করছি আজকের যে আলোচনা হলো তা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব এবং এই হাদিসগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমাদের সকলের আমলকে কবুল করুন এই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা মুহাম্মদ আলাহ নবীনা মোহাম্মদ আলাহ আলিহ আসহাবাজন